মানবতার সমাধান ইন্নাল সালামু আলাইকুম ওরহামতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ টিভি বাংলার দূরের ও কাছের সুপ্রিয় দর্শক শ্রোতা বৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি যুব সমাজের বিভিন্ন সমস্যা এবং তাদের বর্তমান দায়িত্ব কর্তব্য সম্পর্কিত অনুষ্ঠানে সুতিবৃন্দ একটি দেশের প্রাণ শক্তি তারা হচ্ছে যুব সমাজ একটি দেশকে এগিয়ে নেওয়ার জন্য যারা সবচেয়ে বেশি সাহসী ভূমিকা পালন করেন তারা হলো সেই দেশের যুব সমাজ যুব সমাজের যে শক্তি এটি হচ্ছে একটি জাতির প্রাণ শক্তি এই শক্তি যদি বিনষ্ট হয়ে যায় তাহলে সেই জাতির অনিবার্য পতন নেমে আসে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আজ আমরা আলোচনা করব আর এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে আলোচনা উপস্থাপন করার জন্য जरा तशरी फिर से स्टूडियोते शुरूते ही तिचय कर विशिष्ट इसलमी चिंता गवेषक शेख यूसुफ आब्दुल मजिदुमे साथलमी गवेशक चिंताद प्रफेसर डर मुहम्मद लुकमान हुसईन अल्लाम आलैकुम्लाबरक আমার সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শয়েক শাহ অলিউল্লাহুল্লাহ অনুষ্ঠানটির পরিচালনায় রয়েছি আমি ডক্টর আহমাদ এই যে বর্তমান মুসলিম যুব সমাজ আমরা দেখছি যে আধুনিক সভ্যতার এই নীল চক্রের ভিতরে আমাদের মুসলিম যুব সমাজ যেন সেদিকেই তারা নিজেদের ঐতিহ্য ইমান ও এই বিপর্যয়ের জন্য বর্তমান করার জন্য আমাদের শাহ ইউসুফ আব্দুল মাজিদের কাছে আসব। যে বর্তমান যুব সমাজের এই ধর্ম বিমুখতা বা ইসলাম থেকে আস্তে আস্তে পাশ্চাত্য অথবা অপসংস্কৃতির দিকে এগিয়ে যাওয়ার পিছনে আপনি কি কি কারণ জীবন দিয়েছেন এবং জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় সেটা হচ্ছে চারটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আল্লাহ তালা কেমন দিন করবেন এবং প্রত্যেককে তার উত্তর সঠিক দিতে হবে তবেই তিনি সেই দিনের পাওয়ার দায় মুক্ত হওয়ার একটা সম্ভাবনা দেখা দিবে তো সেখানে প্রথম রসুলিমা জীবন সম্পর্কে তারপরে একটা অংশ ভাবে যে প্রশ্ন করা হবে এর মাধ্যমে যৌবন কালের যে কি গুরুত্ব এই সময় এটা এবার সময় এটা আল্লাপের সন্তুষ্টি লাভের সময় এটা জীবনে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় তো সেজন্যই দ্বিতীয় আরেকটি প্রশ্ন যৌবন কাল সম্পর্কে হবে এবং এই যৌবন কাল এটাকে যদি আল্লাহর রাহে কেহ ব্যবহার করতে পারে আল্লাহর এবাওয়তে ব্যবহার করতে পারে তখন আল্লাহ তাহলে তার জন্য আরসের নিচে সায়ার ঘোষণা করেছেন শাহ বুনা শাহতাহ এবং কোরআন করিমের যে একটি সুরা আমরা দেখছি সুরাতুল কাহ এই সুরার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে समस्त आयोजन तरफ सामने थका सत्व थे निजे के, के मुक्त कर विसर्जन दिए इमान अटल अबिचल थे एमकि राष्ट्रीय प्रलोभन के तरा प्रत्याखान कर এই যে ভিতরে যে যুবকদের কথা বলা হলো এরাও কিন্তু যুবক ছিল এবং তাদের সামনে এই সমস্ত ভোগ বিলাসের উপকরণ উপস্থিত করা হয়েছিল কিন্তু তারা বিপদগামী হয়নি বরং তারা এটার ব্যাপারে আপনি একটু আলোকপাত করেন আসলে যৌবন হলো জীবনের সর্বশ্রেষ্ঠতম অংশ এবং জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় কিন্তু এই যৌবনকে সাজাতে হয় যৌবনকে সাজাতে হয় যিনি যৌবনের তার যেমন দায়িত্ব টি তেমনি যৌবনকে সাজানোর জন্য দায়িত্ব হলো তার অভিভাবকদের আর এর যাত্রার এর সাজানোর যাত্রা শুরু করতে হয় ব্যক্তি জন্মের আগের থেকেই তার জন্ম নেওয়ার আগের থেকেই হওয়ার যোগ্যতা অর্জন করবেন তারপরে সন্তান পৃথিবীতে জন্মাবে তার শৈশব তার কৈশুর একটি পরিকল্পিত অধ্যায় হিসেবে যথাযথ সিলেবাসের অধীনে চলবে তাইলেই যৌবনটাকে সে অমূল্য সম্পদ হিসেবে नदी जोआर मतलब एक भेजे फिलते जरा आज एक गुरुत्वपूर्ण दायित्व क्या गाइड करते हैं পানির সুদ সবচেয়ে শক্তিশালী বিষয় যার দ্বারা বিদ্যুৎ আপনাকে আমরা আসি আমাদের প্রফেসর ডক্টর লোকমান যিনি বিশ্ববিদ্যালয়ে সব যুবকদেরকেই পাঠদান করেন ওনার কাছে যুবকদের সমস্যাটা অনেক বেশি ক্লিয়ার তো আপনি আমাদেরকে একটু বলবেন যে এই যে যুবকদের যে চাল চলন আচার আচরণ এই ক্ষেত্রে আমাদের সামাজিক আপনি জীবনের যে লম্বা সময়টা আছে এই পুরা সময়টার মধ্যে যৌবন বা যুবক বলে যে সময়টা আছে যে একটা মানুষের বিশ থেকে পঁয়ত্রিশ বাইশ থেকে ৩৫ এই যে তার এ দিয়ে মানে জীবনকে যেমনি ভাবে সে পরিবর্তন পরিবর্তন করে একটা নতুন কিছু তৈরি করতে পারে ঠিক তার দ্বারা একটা সমাজ সহজেই রং বদলাইতে পারে পরিবর্তন হতে পারে তারই উপরে নির্ভর করছে সমাজের সমৃদ্ধি আবার তারই উপরে ভিত্তি করেই একটা সমাজ একেবারে নিপতিত হয়ে যেতে পারে যদি সে শক্তিটাকে ঠিক কাজে লাগাইতে পারে তাহলে সমাজ উন্নতির শিখরে উঠবে আর তার শক্তিটা যদি বিপদে বা অবহেলায় কেটে যায় শেষ হয়ে যায় তাহলে পরবর্তী যে জেনারেশন আসছে তারা অন্ধকার ছাড়া আর কিছু দেখতে পাবে না তো এখন আমাদের যুব সমাজের মধ্যে যে সমস্যাটা আমরা দেখছি সেটা হলো। যে প্রথম যে সমস্যাটা যে যারা ধর্ম মানে বা ধর্মের একটা আইডেন্টি তার মধ্যে আছে কিন্তু ওই ধর্মীয় মূল্যবোধটা কী ধর্মীয় শিক্ষাটা কি এটা বেশিরভাগ যুবকের মধ্যে এটা আমরা পাবো না এটার কয়েকটা কারণ হতে পারে এক হলো যে যে পরিবার থেকে সে উঠে আসছে সেই পরিবারে ধর্মীয় মূল্যবোধ আছে পারিবারিক মূল্যবোধ আছে সেটা সংরক্ষণ করার দরকার ছিল তো ওই পরিবারের ভিতরে সাধারণত এটা অনেকটা অনুপস্থিত বছর পর্যন্ত এই যে তারা এই সময়ে আমাদের এই সব সাধারণ পাঠ্য তালিকায় যে সিলেবাসটা রাখা আছে সেখানে যুব সমাজের এই মূল সময়টাকে কিভাবে কাজে লাগানো যেতে পারে শিক্ষা দরকার ছিল সেই শিক্ষাটাও কিন্তু ওইভাবে নাই যদিও কিছু আছে খুবই যৎসামান যেটা তার জন্য সাফিসিয়েন্ট না তো এই যে উদ্যমটা এই উদ্যমটার কারণে যে সিলেবাসে ওরকম ভাবে চরিত্র গঠনের জন্য শক্তিশালী যেই ভূমিকাটা থাকার দরকার সেখানে অতটা নাই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 তার আপন মালিক তুমি যা মজবুত করে দেবে ইমান কোরআন ও আধুনিক বিজ্ঞান প্রতি সোমবার মঙ্গলবার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে আজ সকাল এগারোটায় দেখুন अनुष्ठान फिर संगे गुरुपूर्ण आलोचन अपरा तेजा कृतज्ञता प्रकाश कर একীভূত হয়ে পরস্পরের ভালোবাসা সৌহার্দে বেড়ে উঠতে উদ্ভুত করে আমরা যা দেখি আজকের আধুনিক নগর সভ্যতায় বাবা আলাদা মা আলাদা বাচ্চারা আলাদা অথবা स्नेह भाव शासन सब गुक आनाफार्मी गुरुपूर्ण विषय आज बाबा मार स्नेह शिशुरा बाबा मार स्नेह ना पाए बखाटे मानव শৃঙ্খলতা কিন্তু চলে আসে এবং আমাদের যত যুবক আমাদের যত যুবক বিভ্রান্ত হয়েছে শুধু তাই না অনেক বাচ্চা কাচ্চা ভকাটে হয় মা বাবার আদর স্নেহ আর শাসন না পাওয়ার কারণে झगड़ा जाती कायदा कथा छोटे भेजे जाहब आज एक तरुणी सामने तरुणी सामने যদি পিতা মাতাই হোক বা সামাজিক কোনটাকে আমরা বলি তাদের মস্তিষ্কে প্রভাব পড়ে তারা খুব জেদি হয়ে যায় এবং যাওয়ার পথে ছেলেরা হেটে যেতে যেতে এটা কাছে ডাল ভেঙে যাওয়া তার মানে তারা নিয়ম বহির্ভূত কিছু কাজ করার একটা টেন্ডেন্সি তাদের হয়ে উঠে তো আমাদের লুকমান সাহেবের কাছে এই বিষয়টাতে আমরা আর জানতে চাইব যে ব্রোকেন ফ্যামিলি বা আমাদের এই যে তরুণদেরকে যথাযথ ভাবে গড়ে না তোলার পরিণতি এবং কি আমরা উচ্চতর যে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের ভিতরে আমরা কিন্তু সেই আচরণ গুলো লক্ষ্য করি এই বিষয়েকে বিষয়ে আমি একটা প্রসঙ্গ আপনাদেরকে স্মরণ করাবো যে মহানবীর মাধ্যমে বলছেন যে কোনো ব্যক্তি যদি তিনটা মেয়ে হয় সেই মেয়েগুলোকে সে যদি আদা বাহা ওয়াহসানা যে সে যে শিক্ষাটা তাদের দেওয়ার দরকার সেই শিক্ষাটা ভালোভাবেই ভাবেই তাদের প্রদান করলো দ্বিতীয় শব্দটা এই তালিমের পরে তার যে দায়িত্বটা আসছে সেটা হল যে সামাজিক তার যে দায়বদ্ধতা আছে সে যে একজন সামাজিক জীব তার নিচেও অনেকে আছে তার উপরেও অনেক আছে এই সমাজে তার পক্ষে কেউ থাকবে বিপক্ষে কেউ থাকবে এইরকম প্রতিকূল অবস্থা সে পড়তে পারে আবার অনুকূল পরিবেশে চলে যেতে পারে তো কখন তাকে কীভাবে চলতে হবে এই গাইডলাইনটা যদি একজন পিতামাতা তাকে দিতে পারে মহানবী সাল্লা সেখানে বলছেন যে এই টুকুর কারণে তিনটা মেয়েকে যদি এইভাবে সে এই কাজটা করে দিতে তার বদলে সে জান্নাত লাভ করবে সোহানা এবং এখানে অন্য হাদিসে আসছে যে জিজ্ঞাসা করেছে যদি দুইজন হয় দুই জানে তো তাও পাবেন সেই কথাটা যে একজন শৈশবকাল থেকে যেটাকে আমরা বয়স সন্ধিক্ষণ বলতে এই সময় এসে আপনি একটা হাদিস স্মরণ করতে পারেন আমরা মহাবিশালাম বললেন যে যখন সাত বছরে চলে যায় তখনই তুমি তাকে নামাজের নির্দেশ দাও দশ বছরে যখন চলে যায় তখন তুমি সালাতাম তার ছেলেকে কিছু উপদেশ দিয়েছিলেন এখানে কিন্তু আমরা একটা আলোচনার সার সংক্ষেপ বেরিয়ে আসতেছে যে পিতা তার ছেলে বা মেয়েকে গড়ে তোলার জন্য যে ভূমিকাটা একটু লুকমান কি উপদেশ দিয়েছিলেন কেন দিয়েছিলেন আমাদের সামনে তুলে ধরেছেন যে লোকমান তিনি তার আদর্শ পিতৃত্বের দাবিতে উত্তম সন্তান তৈরি করার জন্যে এবং তার বাচ্চাকে প্রশিক্ষিত করার জন্য ছেলেকে তার নিজের টুকর সন্তানকে নোকান লোকবান যখন বললেন মানে ছেলে মেয়ে যারা হবে বয়স অন্ধিক্ষণ শব্দটা এসেছে এখানে আরেকটা বিষয় আপনি যেটা বলেন উপদেশ যে শব্দটা এসেছে কারণ হলো উনার ওই সন্তানটা তখন যুবক ছিল না যদি যুবক থাকতো তাহলে উপদেশ না হয় অর্ডার হতো কিন্তু সে কেবল শৈশব দিকে যাচ্ছিল যৌবনের অনেক আগে তিনি বলছেন প্রথম বলছেন ও আমার কলিজার টুকরো ছোট্ট বাচ্চা আমার সন্তান লা তুশরিক বিল্লা প্রথম শিক্ষাই দিচ্ছেন একত্রবাদে তাওহিদে আজকে কি আপনি আমি আমার সন্তানকে আমার ছেলে মেয়েকে আমার শিশু আমার কিশোর আমার যুবক বাচ্চা ভাই ভাতিজাদেরকে তাওহিদ শিখাচ্ছি একত্রবাদ শিখাচ্ছি এটা হলো জীবনের মূল যে কারণে ইবনে কাসির সুন্দর করে বলেছেন লোকমান আলী হিসালাম তার কলিজাত টুকরু শৈশব ক্রস করে মাধ্যমে যৌবনের দিকে যাওয়া বাচ্চাকে নসিহত করলেন প্রথম তের একত্ববাদের লোকমান আলী হিসালাম তার পুত্রকে একত্ববাদের শিক্ষা দিচ্ছেন আল্লাহর সাথে শরীর করোনা বলছেন অর্থাৎ এক আল্লাহকে যথাযথভাবে গ্রহণ করার জন্য নসিহত করছেন এরপরে আল্লাহ সব ভাঙানা হওয়া তা লোকমান যেহেতু তার পুত্রকে যে পিতামাতা মাতা সন্তানকে একত্ববাদ শিখায় আল্লাহ নিজে দয়া পরবশ হয়ে ওই বাচ্চাকে পিতা মাতার প্রতি সদ ব্যবহার করে সবচাইতে বড় কষ্টের বিষয় হলো সন্তান তার পিতামাতার মাতার সাথে ভালো ব্যবহার করে না অনেক শিক্ষিত মা বাবা তার শিক্ষিত সন্তানের কাছ থেকে ভালো আচরণ পান না আশা করতে পারেন না শুধু তাই না अनेक शिक्षित ऐले मे माँ बात बल व्यवहार कर ही शिक्षार अंश एर कारण तरह शिक्षार मध्यवादा शीर्खमुक्त सहज भाषा बर्तमान समय जरा अभिभावक व पिता माता जीता देखी शिक्षा प्रतिष्ठान संगे संश्लिटे माँ बाबा तर ऐले मेयि विषय शिक्षा दान जो बेसि आग्रह तीन क्योंकि दिन তার ছেলে মেয়েকে কিভাবে এই যে এই দিনের শিক্ষাটা দিবেন যে শিক্ষা পরবর্তীতে তার যৌবন কালে এসে তাকে একজন আদর্শ যুবক মানে খুব সংক্ষেপে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে কিন্তু পৌঁছে গেছি ক্ষেত্রে তো স্পষ্ট কথা যে তহিত শিক্ষা ধর্মীয় মূল্যবোধ ধর্মীয় মূল্যবোধ একজন শিশু বা কিশোর তার হৃদয়ে যখন বাবা মা বিকশিত করবে এবং ধর্মীয় চেতনা তাকে সমৃদ্ধ করে গড়ে তুলবে তখন ওই সন্তান আল্লাহর ওপর আস্থা আল্লাহর একত্রবাদের বিশ্বাস একই এবং দিনের উপরে চলার একটা অনুপ্রেরণা সে লাভ করবে এখানে একটা জিনিস মনে হয় সংক্ষেপে বলা যেতে পারে সেটা হলো যেটা বলতেছিলেন হজরত লুকমানের যে ঘটনাটা তো শেষ করা সম্ভব আমরা করতে পারছি সেটা হলো যে এই একটা যুবককে তার সঠিক পথে পরিচালনার জন্য যে জিনিসটা এখানে বেশি গুরুত্ব পাচ্ছে সেটা হলো যে তাকে গাইডলাইন দেওয়া দাওয়াত দেওয়া মানে আমরা যে আদর্শটা বিলং করতেছি যে আদর্শটাকে মনে করতেছি আদর্শ বিলং করলে সে যুবকটা সত্যিকার তা আমরা যদি দিয়ে থাকি তাহলে সঠিকভাবে দিচ্ছি না আর হয়তো দিচ্ছি না এখানে যে কথাগুলো আমাদের সামনে ফুটে উঠেছে যে বর্তমান যুব সমাজের যে ক্রাইসিস অফ আওয়ার এই যে মুসলিম জেনারেশন সেটা হচ্ছে যে আসলে তাদের শৈশব কাল থেকে এই যে তারুণ্য তরুণ সময় এবং বিশেষ করে যে বয়সন্দিক্ষণ কালে তাদেরকে যেভাবে শিক্ষা দিয়ে গড়ে তোলা দরকার আজকে মুসলিম পরিবারগুলোতে কিন্তু তা বহুলাংশেই অনুপস্থিত এখানে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আসতে পারে সেটা হলো যে বর্তমান যুব সমাজকে আমরা যে পারলৌকিক জীবন আমাদের যে জান্নাত এবং পরকাল রয়েছে এই বিষয়গুলো সম্পর্কে তাদের ধারণার অস্পষ্টতা থাকার কারণে অনেক ক্ষেত্রেই আমাদের যুবকেরা আজকে ধর্ম বিষয়ে উদাসীন হয়ে যাচ্ছেন কথা মনে রাখতে হবে যে জীবন যৌবন এটি আল্লাহ সুবাহর নিয়ামত এই নিয়ামতের অপব্যবহার করে গেলে অবশ্যই তার জন্য জবাবদেহি করতে হবে একজন মুসলমানকে অবশ্যই সৎপথে চলে একজন মমিন হয়ে তার জীবনে সাফল্য অর্জন করাই হবে জীবনের চূড়ান্ত লক্ষ্য এই প্রত্যাশা ব্যক্ত করে এবং পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আলোচকবৃন্দকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি on <laughs>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 क्लो सामान्य एकहार होते महामूल्यवान मुक्त दान कर रेखे स्रष्टा जीवनित करते मानवतार समाधान এবং জাকাতিরবল জিরো এইট থ্রি সুইফ বিআইসি কোড আই বিও বিজিবি ডুব জি বি ফাইভ টু এল ও আইডি থ্রি জিরো নাইন সিক্স থ্রি কোড জিরো ওয়ান জিরো টু পাউন্ড অ্যাকাউন্ট নম্বর